ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন আবদুল কাউজ গোচরের প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল হ্যা আল্লাহ রসুল আমরা রাবিয়া গোচরের একটি উপদল আপনারও আমাদের মাঝে মুজার অর্থাৎ কাফির গোচের বসবাস তাই আমরা আপনার নিকট নিষিদ্ধ মাস সমূহ ব্যতীত অন্য সময় আসতে পারি না কাজেই আপনি আমাদের এমন কাজে আদেশ করুন যার উপর আমরা আমল করব এবং আমাদের পশ্চাতে যারা রয়ে গেছে তাদেরকেও তা আমল করতে আহ্বান জানাবো তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন আমি তোমাদেরকে চারটি কাজের আদেশ করছি এবং চারটি কাজ হতে নিষেধ করছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাতের অঙ্গুলিতে তা গণনা করে বললেন আল্লাহ তালার প্রতি তাল্লার আনো আর তা হচ্ছে এ সাক্ষ্য দান করা যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আর সালাদ প্রতিষ্ঠা করা জাকাত দান করা রমজান মাসে সিয়াম পালন করা এবং আল্লাহর জন্য গনিমত লব্ধ সম্পদের এক পঞ্চমাংশ আদায় করা আর আমি তোমাদের শুকনো লাওয়ের খোলে তৈরি পাত্র खेजूर गाचर मूल दारा तैरिपात्र सबुज मटका अलक्रार प्रलेट देवा मटका व्यवहार करते निषेध कर